আসসালাম আলাইকুম আহমতুল সঙ্গে উপস্থিত হয়েছি ইসলামী হাকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে জান্নাত সম্পর্কে মানুষকে তার আমল অনুযায়ী পরকালে প্রতিদান দেওয়া হবে যদি একজন মত্তাখি মানুষ उद्देश्य जान्नर शब्दी करता हमान बागान, बागान जान्न बोला जानत आवास स्थल जेटा के आल्ला पर এবং প্রস্তুতি গ্রহণ করি জান্নাতের প্রথম কথা হচ্ছে আল্লাহ জুল শানু তার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সুখকর কিছু জিনিস রেখেছেন যেটা কল্পনা क्योंकि जानना मध्य खुबी सुंदर बेपारे आई पा कखोर प्रस्ताव के बाद एर चाक হ্যাঁ বাড়তি কিছু মানুষের দরকার নেই সুরে কফের পঁয়ত্রিশ নম্বর আয়াতিদের জন্য সেই জান্নাতে তারা যা চাবে তাই পাবে এবং আমাদের কাছে আল্লাহ বলেন আমার কাছে আরো বাড়তি কিছু আছে সেটা আল্লাহ তখন দিবেন আল্লাহর দর্শন দিবেন আল্লাহ নিজে সাক্ষাৎ দিবেন জান্নাতিদের বর্ণিতে তিনি বলেন করেন যে আল্লাহ বলেন মানে এটা হচ্ছে হাতিজি কুৎসি আল্লাহ বলেন যেটা কখনো কোনো চোখে দেখেনি কোনো কান যেগুলোর কথা শুনে নি এবং যে কোনো অন্তর মানুষের অন্তর সেগুলো নিয়ে কল্পনাও করতে পারেনি সুতরাং কত কিছু যে আপনার মানুষের মজার জিনিস সেখানে সেটা কেউ বলে না কোরআনের সেই বাণী যেটা সুরেশ সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন বলে যে কোন ব্যক্তি জানা তার জন্য কি চোখ আমি রেখেছি। সুতরাং এগুলা সম্পর্কে আমাদের আইডিয়া নেই কিন্তু অবশ্যই এ কথা সত্য যে অনেক কিছু পাব আমরা যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যান হম এবং পাশাপাশি আমাদের কোন আবেদন প্রত্যাখ্যান করা হবে না কখনো দুর্ভাগ্য পেয়ে বসবে না কারোর যৌবন কখনো শেষ হবে না হ্যাঁ আরেকটি ব্যাপার হচ্ছে আল্লাহ জানহু জান্নাত বাসীকে মৃত্যুর চিন্তা থেকে দূরে রাখবেন কারণ তাদের সামনেই আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবেন তখন তারা এই মৃত্যুর ব্যাপার আর চিন্তা করবে না কারণ মানুষ যতই সুখে থাকুক না কারণ মৃত্যুর কথা অনেক সময় চিন্তা আসে সেই চিন্তা থেকে তাদেরকে দূরে রাখা হবে তাদেরকে বলা হবে মৃত্যুকে জবাই করে দিয়ে জান্নাত হলুদ এই জান্নাতি জান্নাত বাসীরা তোমরা থাকবে তোমাদের কোন মৃত্যু আসবে না সেইখানে যেগুলো থেকে টেনশন থাকবে পরিষ্কার পরিচ্ছিন্ন হওয়ার এরকম কোন চিন্তা থাকবে না কারণ তাদের সেইখানে প্রস্তাবে ধরবে না তাদের পায়খানা ধরবে না এবং তাদের কোনো সিন আসবে না দিয়ে এবং তাদের থুঁত ফেলতে হবে না বরং তাদের শরীর থেকে যে আপনার ঘাম বের হবে সেটা হচ্ছে মতো আরেকটি কথা জান্নার যে পণ্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পণ্য এটা অনেক দামি পণ্য যেটা কিন্তু প্রত্যেককে এমনিকেই দেওয়া এমনিতেই দেওয়া হবে না এটা পণ্য অনেক দামি সেটাকে অবশ্যই কিনে নিতে হবে আল্লাহর কাছ থেকে হম আবু হরি আলাহাম থেকে বর্ণিত তিনি বলেন রসুলের সাদুকর ওবেন আদালত আল্লাহ আল্লাহ আল্লাহ বল যে আল্লাহর যে পণ্য সেটা অনেক দামি আল্লাহ আল্লাহ পণ্য হচ্ছে জান্নাত সুতরাং এটা অনেক দামি জিনিস এই কারণে এই দামি জিনিস नाथ एवाबे सहज कारण तब एक कथा चिंता करते पवार उठे पड़े लाख पवार जाननाथ के दुनियाधिकार दीते এবং এটার যে মূল্য সেই মূল্য কিন্তু আমরা দিতে পারি কখনো কেউ যে দিতে অক্ষম সেটা নয় তিনি বলেন সকলতে প্রবেশ করবে তবে যে প্রবেশ করতে অস্বীকার করবে সে নয় সাবাইকরম বলবেন হে আল্লাহ রসুল যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জানাতে প্রবেশ করবে আর যেই ব্যক্তি আমার আশা যে ব্যক্তি আমার অবাধ্য থাকবে সে অবশ্যই জাননাতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে জান্নাতের মধ্যে অনেকগুলো পর্যায়ে রয়েছে এক স্তর স্তরের উপরে এবং তার অধিবেশীরাও এরকম অস্ত্র অস্ত্রে বিভাজিত হবে এবং তাদের মর্যাদা আমল ও ইমান অনুসারে ব্যস কম হবে এবং জানলাতের মধ্যে সর্বোচ্চ যে পর্যায়টা টা থাকবে সেটা হচ্ছে আল ফের আমরা ফরিয়াতজর শানু যেন আমাদেরকে জান্নাতেন করেন এবং সেই অনুযায়ী কাজ করার তোভেই দান করেন ওয়াসাল